মানবতার সমাধান আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি সংক্রান্ত হাদিস গুলো গত পর্বে আমরা ভিক্ষাবৃত্তি এবং মানুষের কাছে হাত পাতা এ বিষয়ে ইসলাম যেভাবে নিরুৎসাহিত করেছে এবং মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য যেভাবে উৎসাহিত করেছে সেই বিষয়ে সক্রান্ত হাজিজগুলো শুনে আসছিলাম আমরা আজকে সে আলোচনা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে হাত পাতা অত্যন্ত নিন্দনীয় কিন্তু থেকে গেলে ইসলাম অ্যালাউ করেছে যার কোনো উপায়ই নেই একদম নিরুপায় অবস্থায় এ বিষয়ে একটি হাজিস আমরা আজকে শুনব আবিবার কোবাইসে এমন মুখারেত রাজ আনু এব সাহাবি তিনি বলছেন কলা হাম তো হামায় যে আমি একটি দিয়ত মানে যেটাকে রক্তপণ বলা হয় কোনো কারণে অ্যাক্সিডেন্টালি একটা হত্যাকাণ্ড ঘটে যায় এবং সেটা অনিচ্ছাকৃতভাবে ঘটে যায় এবং এটার দিয়েত ওনাকে পেশ করা দরকার হয়ে পড়ে আর দিয়ত হচ্ছে অনেক হাই অ্যামাউন্ট প্রায় একশো উঁটের পরিমাণ দিতে হয় এখন এটা তো আমার পক্ষে দেওয়া মুশকিল আমি নির্বাহ হয়ে রাসুল্লাহ সাল্ল কাছে আসলাম আমাকে বাইতির মাল থেকে সাহায্য করার জন্য এই বিষয়ে তাই তো রাসুল আল্লাহি সাল আলহি সাল্লাম আস আলু হুফিহা কাছে আবেদন করলাম ফকআলা তিনি বলেন ঠিক আছে অপেক্ষা করো যখন আমাদের কাছে সদাকার মালগুলো আসে বেশি করে তখন আমি সেখান থেকে তোমাকে দেওয়ার জন্য অর্ডার করে দেব ইনশাল্লাহ কবাইসা ইনাল আল্লাহ আল্লা হেল ই আহাদিনা এরপরে তিনি কবাইসি আল্লাহ আনহুকে নসীহা করলেন ওনার মাধ্যমে গোটা উম্মতকে আমাদের জন্য রেখে গেলেন দেখো কবাইসা এই যে চাওয়া হাত পাতা এটা তিন কারণ ছাড়া অ্যালাউড না তিনটি কারণ ছাড়া বৈধ নয় জায়জ এক নম্বর হচ্ছে রাজুল্লাহ আল্লাহ হাত্তা ইউসিবাহা সুমাই যে ব্যক্তি মুক্তিপণ আদায় করতে অক্ষম কিন্তু মুক্তিপণ তার উপরে ডিউ হয়ে গেছে এবং উপায় নেই তাহলে এটার জন্য সে আবেদন করতে পারে বাইতুল মালের কাছে এটা একটা জেনুইন কজ একশো উঠ জোগাড় করা চারটি খানি কথা না খুব কম সংখ্যক লোকের পক্ষে সম্ভব সেটা তার জন্য যায়জ আছে এক নম্বর কারণগুলো এক ব্যক্তি এইরকম লোকের জন্য হাত পাতা করা যায় আছে দুই নম্বর হচ্ছে ওয়ারাজুল আস আত্মু যা এ হাতুন কোনো ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে এবং সেই প্রাকৃতিক দুর্যোগে তার রসদপত্র সম্পদ সব ভেসে চলে গেল মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় ডেভাস্টেটিং ফ্লান্ট একেবারে বন্যা সর্বনাশ করে সব ভাসিয়ে নিয়ে গেলো খাবার দাবার চাল ডাল কিছু ঘরে নেই এখন ধনী মানুষেরা এখন থেকে গেছেন কোথায় বাজারে যাবেন পুরো এলাকা পুরো জেলা পুরো ডিস্ট্রিক্ট সমস্ত বানের পানিতে ভেসে গেছে ভূমিকম্প হয়ে গেছে সব সারখার হয়ে গেছে সাইক্লোন হয়ে গেছে সমস্ত লন্ডভন্ড হয়ে গেছে কিছুই নেই এমন কি খেতা বালিশ ল্যাব তো সব নেই ওই সময় রিলিফের মাল গ্রহণ করা হাত পাতা সবার জন্য তখন জায়েজ হয়ে যায় সবার জন্য বলছে যার নেই ধনী মানুষের সব চলে গেছে ওয়াস্টাওয়ে এভরিথিং এই সমস্ত লোকদের জন্য তখন হাত পাতা জায়জ আছে প্রাকৃতিক দুর্যোগের শিকার যখন হয়ে যায় তার ওই মুহুর্তে ইনস্ট্যান্টলি টাম্পরি ওই সময়ের জন্য তার যদি প্রয়োজন বোধ হয় ইসলাম তা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আলাউ করে দিয়েছেন আর ব্যক্তি হচ্ছে হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তির এমন অভাব একবালা বেলা খাদ্য ঘরে নেই নিজে বা নিজের পরিবার পরিজন ছেলেমেয়েগুলো না খেয়ে মরার অবস্থা এই ব্যক্তির জন্য ভিক্ষাবৃত্তি জাস্টিফাইড হতে পারে কিন্তু তাতেও রেকমেন্ডেশন লাগবে কি সুন্দর একটা আইডিয়া তিনি দিয়েছেন সেটা হচ্ছে তিনজন ব্যক্তি তার এলাকায় তার গ্রামে তার প্রতিবেশী বা তাকে চেনে তিনজন ব্যক্তি সার্টিফাই করবে সার্টিফিকেট দেবে যে এই লোকটা ভিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত তার এই দুরবস্থা আছে দিস ইজ ভেরি গুড আইডিয়া আমরা যদি মুসলিম সমাজ যদি সচেতন হতে পারে যে কোন প্রত্যেক গ্রামে যে ব্যক্তি ভিক্ষা করবে তার কাছে যদি সার্টিফিকেট থাকে তিনজন ব্যক্তির পক্ষ থেকে যে আমরা জানি সে না খেয়ে মরার অবস্থা তার জন্য ভিক্ষাবৃত্তি এলাউড হলো তাহলে কি সুন্দর সাজেশন পাওয়া গেলে হাতিস্ত্রীতে কিভাবে ভিক্ষাবৃত্তিকে বন্ধ করা যায় অতি সুন্দর একটা আইডিয়া এসেছে এবং হাদিসটি শহীদ মুসলিমে এসেছে তিনজন লোক তাকে সার্টিফিকেট দেবে তাকে অনুমতি দেবে যে সেই লোকটা ভিক্ষাবৃত্তি করতে পারে এছাড়া আর কেউ ভিক্ষাবৃত্তি করতে পারবে না যদি কোনো গ্রামে পাওয়া যায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি ভিক্ষাবৃত্তি করা যায় তোমাকে সার্টিফিকেট দিয়েছে পারমিশন দিয়েছে তিনজন লোকের সিগনেচার আছে কি না এইভাবে করে আমরা যদি ইমপ্লিমেন্ট করি ইসলামের সুন্দর বিধানগুলো তাহলে আমাদের সমাজে ভিক্ষাবৃত্তির মতো একটা মুসিবত থেকে আমরা অনেককেই উদ্ধার করতে পারব দেশ এবং জাতির সম্মান আরও বেড়ে যাবে একটা ব্যক্তির এবং তার পরিবারের সম্মানও বেড়ে যাবে পরে নবী করিম সাল্লা সাল্লাম হাদিস আর একটু বললেন ইয়া কোবাইসা সোহতুল হে কোবাইসা এই তিন লোক ছাড়া তিন ধরনের নিব ছাড়া যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করে সারা জীবন এভাবেই তাদের লাইফ স্টাইল বেছে নিয়েছে তারা এই তরিকায় যা কিছু কামাই করে আর খায় সহজ এটা তাদের জন্য অভিশাপ এটা তাদের জন্য আগুন এটা তাদের জন্য একটা বড় ধরনের মুসিবত অন্যায় এটা কোনো ন্যায় তরিকা নয় এটা তারা যে কাজ করে খুব অন্যায় কাজ করে আমাদের জাতির কিছু লোক যদি দায়িত্ব গ্রহণ করেন আমি অনুরোধ করব যারা শিক্ষিত সমাজ সমাজের নেতৃত্ব দান করেন বিভিন্ন তরিকায় আপনারা এই বিষয়টাকে চিন্তা করেন কিভাবে আমাদের সমাজের হাত পাতা লোকগুলোকে আমরা সবাই মিলে সাহায্য করতে পারি তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস শুনি নবী করিম সাল্লু আলিয়াল্লাম হাজাতুল আদা বিদায় হাজের সময় তিনি আরাফাতের ময়দানে ছিলেন উকুফের হালতে আছেন ওইখানেই ওনাকে এক বেদুই ন এসে ওনার গায়ে এহরামের উপরের অংশের যে চাদরটা ছিল ও চাদরটা ধরি একটা হ্যাঁস দিল দিয়ে সে তার একটা সুয়াল পেশ করলো অর্থাৎ সে কিছু চেয়ে বসলো। কিছু ওনার কাছে হাত পাতল আমাকে কিছু দেন তিনি দেওয়ার অর্ডার করলেন তাকে দেওয়া হলো। আর ওই সময় আল্লাহ তালা কাছে থেকে নবী করিম সাল্লার কাছে মেসেজ আসলো যে ভিক্ষাবৃত্তি এইরকমভাবে যারা সমর্থ আছে একান্ত প্রয়োজনে থেকে যায়নি তাদের জন্য জাহেজ নেই তখন নবী করিম সাল্ল আলী সাল্লাম ফরমান দিলেন তিনি সাহাবিদের কাছে পেশ করলেন ইনাল আল্লাহ তাল্লাহ তাহলুল গান ওয়ালা লেবী মিরাথিন সাউন ইল্লা লেবি ফকরিন মধ্যে যে যে ব্যক্তির সামর্থ্য আছে একদম হতদরিদ্র নয় অথবা যে ব্যক্তির শক্তি আছে এনার্জি আছে কাজ করার মতো ক্ষমতা আছে স্বাস্থ্যগতভাবে শরীরটা ভালো আছে এই সমস্ত লোকদের জন্য ভিক্ষাবৃত্তি বৈধ নয় তাদের জন্য শরীরতে অ্যালাউড নয় তবে যে ব্যক্তি এমন তার একদম খাবার বলতে কিছু নেই ঘরে তারিদের কষাঘাতে জর্জরিত অথবা ঋণগ্রস্ত হয়ে আর কোনো উপায় নেই কারো কাছে ঋণ পাওয়ার মতো ব্যবস্থা নেই কিন্তু একদম জীর্ণ শূন্য অবস্থা হয়ে গেছে এইগুলো ছাড়া ভিক্ষাবৃত্তি কারো জন্য বৈধ নয় এরপরে তিনি বললেন ওয়ামান যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও অত্যন্ত অভাবে না থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে উদ্দেশ্য হচ্ছে তার সম্পদ বাড়াবে উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে নিয়ে তার সম্পদের বৃদ্ধি করবে এই ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ তালার সঙ্গে যখন দেখা হবে তার চেহারার মধ্যে এরকম করে দাগ আছে খামসির দাগ আছে আঁচড়িয়ে নেওয়া গোস্ত উঠিয়ে নেওয়া এই সমস্ত তার চেহারা মধ্যে পাওয়া যাবে আর এটা হচ্ছে যাহা নামের ময়লা আবর্জনা সে গলাধকরণ করছে এখন দেখুক কে ভিক্ষা করবে ভিক্ষা কমাবে না ভিক্ষা বাড়াবে তার মাল কমাবে না এবার সে চিন্তা করে দেখুকাল আলিকা ইনার আর কোন কোনো সময় এই সমস্যা লোকেরা তখন চেয়ে বসে নাস হয়ে চায় আমি তাদেরকে দিয়ে দেই কিছু কিন্তু তারা যখন আমার কাছ থেকে নিয়ে নেয় প্রস্থান করে তারা তাদের কি নিয়ে যায় তারা কি জানে তারা আগুনের টুকরা বগল দাবা করে নিয়ে যায় আমার কাছ থেকে আগুনের টুকরা বগল দাবা করে নিয়ে যায় আগুন নিয়ে যায় বলেন কেউ আগুন বগল দাবা করবে কত জঘন্য জিনিস সুফহানল্লাহ ইসলাম ভিক্ষাবৃত্তিকে এত ঘৃণা করেছে এত নিরুৎসাহিত করেছে এত সতর্ক করেছে এরপরেও মুসলমানদের মধ্যে এই ভিক্ষক মনে হয় যেন বেশি আল্লাহ তালার কি পরীক্ষা এই মানুষের কাছে এই জ্ঞান না থাকার কারণেও শুধু অভাব নয় অভাবের সঙ্গে স্বভাবও নষ্ট হয়ে গেছে হাফশি ইবনে জোনাদ রাজি আল্লাহ পক্ষ থেকে বর্ণিত হয়েছে এবং হাদিস্রী শাহি তিরমিজি এবং রাজীনে হাদিস্রী এসেছে যখন নবী করিম সাল্লাহসাল্লাম বললেন আমার কাছে যখন খুব নাসরবান্ধা হয়ে চায় আমি তখন দিয়ে দেই কিন্তু যার জন্য চাওয়া অ্যালাউড নাই যার কিছু না কিছু সমর্থ আছে সেই ব্যক্তিও যখন চায় আর আমি দিয়ে দেই সে যেন মনে রাখে সে আগুন নিয়ে এগুলো আমার কাছ থেকে বগল দাবা করে এই কথা শোনার পরে অমর রাজি আল্লাহ আনহু বললেন্লাহ দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে এই আলোচনা আমাদের অব্যাহত থাকবে অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল আপনি ক্রেতা ইসলামের ক্রয় বিধান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 দেখুন রিয়াজু সালেহীন আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে উইটনেস ডাকচার সকাল সা হতাশাগ্রস্ত যুব সমাজ কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমাত্মানিত দর্শক মন্ডলী ভিক্ষাবৃত্তি ইসলামে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত নিন্দিত এই বিষয় আমরা যে হাজি শুনে আসছিলাম সর্বশেষ হাজি ছিল হাফশি এমনি জোনাদ পক্ষ থেকে বর্ণিত হয়েছে এবং হাজিস্রী শাহি তিরমিজি এবং রাজিন হাজিস্রী এসেছে এই হাজিসের একটু অংশ রয়ে গেছে সেই অংশটুকু শুনবে এখন যখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন এ আমার কাছে যখন খুব নাসরবান্ধা হয়ে চায় আমি তখন দিয়ে দেই কিন্তু যার জন্য চাওয়া অ্যালাউড নাই যার কিছু না কিছু সমর্থ আছে সেই ব্যক্তি যখন চায় আর আমি দিয়ে দেই সে যেন মনে রাখে সে আগুন নিয়ে এগুলো আমার কাছ থেকে বগল দাবা করে এই কথা শোনার পরে অমর আদি আল্লাহ আনহু বললেন ওলে রাসুল্লাহ ও আল্লাহ নবী যেটা আগুন সে চাইলে আপনি তাকে আগুন দেন কেন আপনি নিষেধ করেন না কেন একটু আগে আরেক সেশনে এক ভাই পাশো করেছিলেন যে এরকম ফকিরকে আমরা দেব কি না মানা করে দেব রাসুল্লাহ সাল্লামকে অনেক জিজ্ঞেস করলেন যারা এরকম পেশা গ্রহণ করেছে তিনি বললেন কি করব আমার নেইচার হচ্ছে কি যে আমি মানা করতে পারি না নিষেধ করতে পারি না দেব না এই কথা বলতে না আল্লাহ তালা আমার ফিতরতের মধ্যে এমনভাবে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ চান মনে হয় যেন আমি না বলি না মানা করি না যেন এটা চেয়েই তো আল্লাহ তালা আমাকে এমন স্বভাব দিয়েছেন এমন নেচার দিয়েছেন এমন ফিতরত দিয়েছেন আমি না বলতে পারি না আর ওরাও যেটা করে তারাও আমার কাছে না চাই থাকতে পারে না তারা চাওয়ার ব্যাপারে না চান্ত হয়ে যায় আর আমি কেউ চাইলে না বলতে পারবো না এই অবস্থায় কি করি আমার সেই নেচার আমাকে দেওয়ার ক্ষেত্রে নিষেধ করতে পারে না পরে সাহবা এরম জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী কতটুকুন সামর্থ্য থাকলে বা মিনিমাম যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য ভিক্ষাবৃত্তি হাত নাই তার কি একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেবেন বলে দেবেন যে এতটুকুন থাকলে চাওয়া যায়জ নাই এর নিচে থাকলে চাও তখন তিনি বললেন কদ্রু মা ইউ ইউ তার কাছে যদি লাঞ্চ এবং ডিনারের অ্যাবিলিটি থাকে তাহলে চাইবে না অর্থাৎ এক বেলা খাবার যদি থাকে খাবার আছে অথবা রাত্রের খাবার আছে ওই ব্যক্তির জন্য ওই দিন আর খাবার চাওয়া বা কোন জায়গায় ভিক্ষা করা হাতপাতা পাতা নেই এক বেলা খাদ্য ঘরে থাকলে তার জন্য চাওয়া যাইজ নেই পরিষ্কার তাহলে ইসলাম কি পরিমাণ সুস্পষ্টভাবে মানুষকে নির্দেশনা প্রদান করেছে আমরা দেখতে পেলাম আল্লাহ তালা মানুষকে চান তার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে তার মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে তার ইফত নিয়ে বেঁচে থাকতে কারণ আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন বনী আদমকে সম্মানের আসনে বসিয়েছি সম্মানিত করেছি হাত যখন পাতে তার সম্মানটা ভুলুন্ঠিত হয়ে যায় এই বিষয়ে যে হাজিজ আমরা শুনেছিলাম কয়েক পর্ব আগে হাকিম এমনি হেজাম রাজি আল্লাহ হাদিস আপনাদের মনে আছে আবার মনে করিয়ে দেই তিনি বলেছেন কলা রসুল্লাহি সাল আলিবাস্লাম আলিয়া খাই মিন আলিয়া উপরের হাতটি নিচের হাতের থেকে উত্তম চাওয়ার হাত উত্তম নয় দেওয়ার হাতটা উত্তম আর ওদা বিমান তাউল তুমি যদি দেওয়ার কাজ করতে হয় তাহলে সদাখা দান খরাত করার আগে নিজের পরিবারকে আগে দেখো ওদেরকে লুক আফটার করো তাদের প্রয়োজনটাকে মিনিমাম প্রয়োজন মিটারের পরে বাইরে দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা দান খরাত করি কিন্তু যদি কেউ নিজের ছেলে মেয়েকে উপর এটা ঠিক হবে না এ আরেকটি প্রিন্সিপাল দিয়েছেন তারপরে বলেছেন খায়রু সদাকাতে মা কানা আনান ওই সদকাটা আল্লাহ কাছে বেশি পছন্দনীয় যেটা দেওয়ার পরে নিজের কাছে কিছু থাকবে একবারে সব দিয়ে দেওয়া এরপরে পরের বেলা নিজের খাওয়ার ব্যবস্থা নেই এরকম আল্লাহ পছন্দ করেন না অমান ইয়ু এফ আর যে ব্যক্তি নিজের মান ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় হাত না আল্লাহ তালা তাকে সাবলম্বী করে দেবেন যে ব্যক্তি মানুষ হতে চায় না আল্লাহ তালা তাকে মুখাফিকিহীন করে দেবেন আল্লাহ তালা তাকে স্বনির্ভর করে দেবেন আল্লাহ তালা আমাদের কাছে আরো কি চান আমরা যেন কাজ করি আমরা যেন নিজেদের রুজি রোজগার তালাশ করে নিজের হাতে পরিশ্রম করে হলেও নিজের রুজি নিজে যেন নিজে করি কথা আল্লাহ রাখা আছে, জোগাড় করে নিয়ে আসক সেটা খাও সুরা জুমাতে আল্লাহ বলে নামাজ শেষ হয়ে গেলে জুমার দিনে জুমার রিজেক তালাস করা দরকার হয় তালাশ করো জমিনে ছড়িয়ে পড়ো অফদা গোবিন ফুল্লাহ আল্লাহ তারা তোমার জন্য কোথায় রিজিক রেখেছেন সেটা চষে বেড়াও খুঁজে বের করো চাকরির কথা চাকরি করো ব্যবসা করো গায়ে খাটো যে তরিকায় তুমি তোমার রিজিক জোগাড় করতে পারো জোগাড় করো ইসলাম কর্মের দিকে মানুষকে উৎসাহিত করেছে একজন কবি তার ভাষায় হিম্মত তৈরি করার জন্য মানুষের কাছে হাত না পাতার জন্য তিনি বললেন মাথায় করে নিয়ে আরেক জায়গায় সাপ্লাই করতে হয় সরবরাহ করতে হয় অথবা ওই শ্রমিকের কাজ করতে হয় সেটা আমার কাছে অনেক হালকা অন্য মানুষের দয়ায় এবং ভিক্ষায় বাঁচার জিন্দিকের তুলনায় তাই না যে আরেকজনের ভিক্ষা এবং দয়া তার দান নিয়ে বাঁচার তুলনায় পাথর মাথায় করে পাহাড় কেটে পাথর নিয়ে আরেক জায়গায় শ্রমিকের কাজ করা আমার কাছে অনেক সম্মানের বিষয় আরুন আল মানুষ বলে এত নিচের কাজ কর এত নিচের পেশা তোমার জন্য কেউ হয়তো মুচির কাজ করে কেউ হয়তো ধোপার কাজ করে কেউ হয়তো ডেইলি লেবার কাজ করে কামলা দেয় রোজগার কেউ রিক্সা চালায় তো এই পেশাকে লোকেরা ঘৃণা করে যে এত নিচু পেশার কাজ করো আমি বলি এই নিচু পেশার কাজের মধ্যে কোনো অসম্মান নেই অসম্মান হচ্ছে মানুষের কাছে হাত পাতা কি সুন্দর কথা কবি বলেছেন কোরআন হতে সে কথা তুলনায় মানুষকে আল্লাহর উপর তাওয়াকল করতে হয় ওমর খাতা দিল্লা তালু বলেছেন হারিস বর্মার বলেছেন যদি আল্লাহ তালা উপরে পরিপূর্ণ তাওয়ালে আল্লাহ তালা তোমাদেরকে এভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রেজেক দান করে পাখি কি করে সকালবেলায় বাসা থেকে তার বেরিয়ে আসে সারাদিন আল্লাহর রেজিক খেয়ে আবার রাতের বেলায় মোটা প্যাট নিয়ে ফেরত যায় সকালে যখন আসে খালি প্যাটে আর বিকেলে যখন ফেরত যায় প্যাটটা ফুলে গেছে মোটা হয়ে গেছে এই পাখিকে আল্লাহ রিজিক দিয়েছেন তাদের কোনো ফ্রিজ নাই, তাদের কোনো স্টোর রুম নেই প্রতিদিনের রেজেকের ব্যবস্থা আল্লাহ তালার কাছে আছে তাহলে পাখি রেজেক কিভাবে পায় তাওয়ল করে কেরকম তাওয়াক্কল করে তাওয়ল করে ওই বাসার মধ্যে বসে থাকে কি করে বের হয় বের হয়ে সারা দুনিয়া চষে বেড়ায় তো মানুষও আল্লাহর প্রতি আউকল করবে আবার ঘরে বসে থাকবে না নিজে হাতাহাতি করবে খুঁজে বেড়াবে কোথায় রেজে গাছে চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে রিক্সা টেনে তার রেজেকে করবে তবে আল্লাহর প্রতি আউকল করতে হবে আমরা যদি নবী করিম সাল্ল আল সালামের কাছ থেকে এই আমলগুলো করি তাহলে আমাদের জীবনেকে কত সুখ শান্তি দুনিয়াতেও আল্লাহতালা দেবেন আখেরাতেও দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই যে ভিক্ষাবৃত্তি থেকে ইসলাম যে নির্সাহিত করেছে সেই হাদিসগুলো শুনলাম কিন্তু ওই মূল হাদিসের মধ্যে আরও কিছু জরুরি কথা রয়ে গেছে আজকের আমাদের সময় এখানে শেষ হয়ে গেল আগামী সেশনে আমরা বাকি কথাগুলো ইনশাআল্লাহ শুনবো আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআানে উল্লেখ করেছেন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 शांतर जन्लाम अवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाले पीट टी बांगल्